السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه اجمعين و بعد شوامان داشتر بنده قطوه پربشو من عمر الله صنعك الرسلام اما ابو جفر توحابي رحمة الله عليه رشيطه كتاب بيان اعتقاد اهل سنة الجماعة اهل سنة الجماعة تر اكدر بانرنا ایک وان ترتير اكتون شنئيه আমাদের ইমাম আলোচনা করেছিলেন যে আল্লাহ সম্পন্ন হবে তারপর তিনি কোরআনে কারিমের পর আলোচনা করেছেন সেখানে তিনি কোরআনে কারিমের বিভিন্ন অংশে বিভিন্ন মানুষের সম্পর্কে তুলে ধরেছেন বিশেষ করে যারা কোরআনে কারিমকে মাখলুক বলে বা সৃষ্ট বলে তাদের মতামত খণ্ডন করেছেন তিনি বলেছেন আল্লা বলেছেন যে আল্লাহ যেহেতু যারা কোরআনকে মানুষের কথা বলে তাদেরকে জাহান্নাম দিবে বলে তিনি ধমক ধিয়েছেন সেহেতু কোনোভাবে কোরআনকে মানুষের কথা বলা যাবে না মখলুক বলা সৃষ্ট বলা যাবে না বা অন্য কোন বলা যাবে না বলতে হবে আল্লাহ তালার গুণ সেটাই বলতে হবে বলে তিনি উল্লেখ করেছেন এরপরে আমাদের ইমাম গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন তিনি বলছেন ওয়ালায় নুজাহুল কোরআন আমরা কোরআন নিয়ে ঝগড়া করব না ওয়ালায় শাহাদু আনা কালাম রবাহ আলমিন এবং সাক্ষ্য দেব যে কোরআন হচ্ছে রবুল আলমিনের বাণী কোরআ নজাল সালি সাল্লাম তিনি তারপর শিক্ষা দিয়েছেন জানিয়েছেন ডেলে দিয়েছেন অন্তরে সৈয়দ উলসালিন তিনি সমস্ত নবী সর্দার তার অন্তরে ডেলে দিয়েছেন আর কোন মানুষের কথা আল্লাহ তালার কথার সমপর্যায় কখনো যেতে পারেনা ওলা খালকি আমরা কখনো বলি না যে কোরআনে করিম সৃষ্টিমিন মুসলিমদের ऐक्य मत ऐक्यमतर मतलबाधा करुत जिन तुम्हें कुरने कपारे आकदा पोषण करते जिनगुल गुरुतपूर्ण प्रत्येकता अंश जड़ी एक गोष्ट कड़ी जैसे खंडन कर प्रथम ओला नुजाद कुरान कुरान झगड़ा करी कुरानी झगड़ा दो কেরাত নিয়ে ঝগড়া করা কেরাত নিয়ে ঝগড়ার প্রাথমিক পর্যায়ে অনেক সময় অনেকেই এ নিয়ে ঝগড়া করেছিলেন সেটাকে নিষেধ করা হয়েছে বিশেষ করে যখন উন্ন তাহরুফ কোরআন সাত হরফে পড়া যেত এরকম অবস্থা ছিল পরবর্তীতে উসমান রাজি আলানু সেগুলিকে এক হরফে নিয়ে আসেন সে এক হরফ বা একই এক নিয়মে নিয়ে আসেন পড়ার সূত্র সেটাই হচ্ছে বর্তমানে সাত কেরাত বা দশ কেরাতের মাধ্যমে যেটা পড়া সবগুলি হচ্ছে এক কেরাতের অংশ বাকিগুলো এখন আর কোন অস্তিত্ব নেই কারণ সেটা পড়ার সুবিধার্থ করা হয়েছিল যখন উম্মতে মুসলিমিমার মানুষের মধ্যে কোরআন কোরআন পড়তে কঠিন হতো বিভিন্ন গোত্র বিভিন্ন অংশের কোরআন পড়তে কঠিন হতো সেই জন্য সেটা হিসেবে পড়ার সুযোগ ছিল কিন্তু কোরআন যেহেতু নাজিল হয়েছে মাহমুদ রসুল্লা সাল্লা তার জবানিতে এবং নাজিল হয়েছে তিনি যে ভাষায় ব্যবহার করেছেন সেই ভাষাতে এবং সবচেয়ে বিশুদ্ধ ভাষাতে বিলসাইন আরবি মুবিন সেই হিসেবে আল্লাহ তাল ইচ্ছায় যেটা যেভাবে আল্লাহ তালা নাজিল করার ইচ্ছা করেছেন সেভাবেই বাকি রয়েছে এখন এবং ওসমান রাতি আলহাম সেটার উপরে রেখেছেন এবং এখন পর্যন্ত কোরআন সেটার উপর রয়েছে আর বাকিগুলো ছিল সাময়িক পড়ার সুবিধার্থে ছিল এবং সেগুলো যেহেতু আলহামদুলিল্লাহ মুসলিমদের মধ্যে কোরআনের চর্চা বেড়ে গেছে হ্যাফজ সম্পন্ন হয়েছে ভিন্নভাবে পড়ার আর সুযোগ হয়নি তারা বিভিন্ন সময় যে শব্দের উচ্চারণের অংশ ভেঙ্গে ভেঙ্গে পড়তো সেটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ পরিপূর্ণভাবে সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতিতে ছিল কোরাইশের লোগা ভাষা সেই ভাষাতে কোরআনেক কারিম লিপুদ্ধ করা হয়েছে যেভাবে আল্লাহ তালা নাজির করেছেন মানুষ সেভাবে ভিন্নভাবে পড়ত বলে রসুল আসম প্রাথমিকভাবে তাদেরকে ছাড় দিয়েছিলেন পরবর্তীতে সাহাবায় কার দেখলেন যে সেটা আর প্রয়োজন নেই তখন তারা যেই ভাষায় করার নাজিল হয়েছে যেভাবে রসুল্লা সাহেব উচ্চারণ করেছেন ঠিক সেই উচ্চারণটাই রেখেছেন সেটাই সর্বশেষ অবস্থায় ওসমান ইবনে আহ্বান রাজিউল্লা আনহুম স্থাপন করেছেন এবং বাকিগুলোকে তিনি যে সমস্ত আঞ্চলিক কোন উচ্চারণ ছিল সেগুলোকে তিনি জালিয়ে দিয়েছেন এবং সেটা সঠিক কাজটি করেছেন উন্মতের ঐক্যমতের ভিত্তিতে ছিল এত কোন দ্বিমত ছিল না ওসমান রাদি আল আনহু এই যে হার সাতটি হরফে নাজির হওয়ার বিষয়টি সেগুলো এখন আর নেই তিনি শুধুমাত্র এক হরফে রেখেছেন সেটার উপরে কেরাহাতের আবার এই যে এক হরফের ভিতরে আবার দশটি কেরাত রয়েছে ষাটটি মোতাতের এর সাথে তিনটি পরিপূর্ণকারী মোট দশটি মোতাবাতের কেরাত বলা হয় মোতাবাতের এই মতওয়াতের কেরাতের কোরআন পড়া যাবে কোন সমস্যা নেই এখানে এ নিয়ে ঝগড়া জাটি করতে নিষেধ করা হয়েছে আমাদের ইমাম বলছেন ওলা নুজা নুজিয়া দিলফুল কোরআন কোরআন নিয়ে ঝগড়া করি না एक के के ए एक अर्थ कुरान क्या झगड़ा करात के समर्थन करब समस्त कैरात के साहबा क्राम बर्णित हो विशुद्ध पद्धति से भावे स्थान देव और झगड़ा कर एक अर्थ द्वितीय अर्थ हुरने करीम एक अंश और एक अंश निक्षेप कुरने करीमर एक अंश अर्थ शुद्ध नर्थ मोत्साह मकामी आलोचना कखो कुरने करीम एक अंश अर्थ ना बुझे बाड़ाबाड़ी ए सब ही क्योंकि निषेध कर इमामुजफुल कुरान कुराना झगड़ा करा करब ना क्या कुरने करीमर जी मोता सहेबते हैं महकाम आल्ला जाब जैसे भिन्न बुजारवकाश रही ग्रहण ना कर स्पष्ट वर्णना ग्रहण करब से आलो के मुतासाहेबसर कर अथवा तपसर करा सम्भव है ना आल्लाफरे झे देव्ला सटी व्याख्या दीबी এর ফলে আমাদের ইমাম বলছেন ওয়ান আমার সাক্ষ্য এটা মহান রবীন্দ্র তার বাণী তার অন্য গুণের মতো এটা একটি গুণ সুতরাং গুণ যেমন নয় তার বাণী নয় নাজারা বিহির রহুল আমিন কিভাবে আসলো রুহুল আমিন অর্থাৎ কিভাবে রুহুল আমিন তা নিয়ে আসছেন কিভাবে জিবলিল তা নিয়ে আসছেন সেটা তিনি ইঙ্গিত করেছেন অর্থাৎ আল্লাহ তালা যখন কথা বলেন তখন সমস্ত ফেরেস তারা বেহস হয়ে যায় সর্বপ্রথম যিনি হুশ হন তিনি হচ্ছেন জিবরিল আমিন তিনি শুনেন শুনে সে আল্লাহ শুনে তিনি মুখস্থ করেন তারপর হুশ আসলে তাদের কথা আলোচনা করতে বলেন তারা রাখেন তারপর সেভাবেই আমাদের ইমামতা উল্লেখ করেছেন নাজালা বিহের আমিন আল্লাহ নিয়ে রুহুল আমিন সেখানে অর্থাৎ জিবরিল আল্লাহ সেটা নিয়ে নবী রাসুলদের কাছে আসেন আল্লাহ মাহু সৈয়দ কোরআনকে নিয়ে এসেছেন রিবিল এবং তিনি আদমের প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সর্দার বনী আদমের সবাই সর্দার আমি আমি ফখর করে বলছি না অহংকার করে বলছি না আমাদের ইমাম বলছেন ফাআল্লাহ সৈসই নবী রসুল সবার সর্দার মোহাম্মদ এ কুরন হচ্ছে এর কাছে যেতে পারে না বা মানুষের কথা এর অনুরূপ হতে পারে না আমরা তার তার কখনো সৃষ্ট বলে না। এবং সমস্ত উম্মতি মুসলিমা যে বিষয়ে একমত সে বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি না এখানে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো সেগুলো আমি আলোচনা করতে চাচ্ছি প্রথমেই যে কোরআন নিয়ে ঝগড়া করা নিষিদ্ধ কোরআন নিয়ে ঝগড়া করে কখনো সঠিক পথে সঠিক পথ কেউ পেতে পারে না বরং কোরআন নিয়ে ঝগড়া করে কোরআন হাম্মার বিভিন্ন অর্থ বহন করে কোরআনকে বুঝতে হবে রস উল্লাহ আসলাম হাদিসের আলোকে এবং সাহাবা ক্রাম তিন তাদের মতামতের আলোকে কি বুঝতে হবে কোরআনকে নিয়ে অনেক মানুষ কোরআন পড়েই অনেকে কোরআন থেকে ভিন্ন অর্থ করে বদভস্ত হয়ে গেছে কোরআনী গ্রুপ যেমন আবার কোরআন পড়ে অনেকে বদভ্রস্ত হয়ে গেছে যারা কোরআন থেকে ভিন্ন অর্থ গ্রহণ করেছে নবী আলহ সালাম সাহাবা এ সালাম রাহ আলিম ইসমাইন তাব ইন ইম আইম মুস্তাহিদিন তাদের মতের বাইরে গিয়ে ভিন্ন মত পোষণ করে যারা ব্যাখ্যা করেছে তারা অনেকেই পদভ্রষ্ট হয়ে গেছে যেমন শিয়া যেমন রাফিদি যেমন খারেজি এই জাতীয় যারা ময়তাজিলা এরা প্রত্যেকেই পদভ্রষ্ট হয়ে গেছে কারণ তারা কোরআনে করিমের নিয়ে ঝগড়া করেছে কোরানে করিম নিয়ে ঝগড়া করেই তারা নিজেদেরকে আহলুল কালাম বলে কোন একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করেছে যেমন আশারিয়া এবং মাতুরি দিয়া কোরআনে করিমের বাণী নিয়ে ঝগড়া করে, তারা ভিন্ন ভিন্ন মতে বিভক্ত হয়ে গেছে সুতরাং বুঝা গেল যে কোরআনে করিম নিয়ে ঝগড়ার কোনো সুযোগ নেই কোরআনে করিমকে বুঝতে হবে রসুল্লা স্লামের বাণীর আলোকে সাহায্যের আমলের আলোকে তাদের কথাবার্তার আলোকে অথবা অর্থাৎ তাবেইনদের কথার অনুসারে আইমদ যারা অনুসৃত যে সমস্ত ইমাম আছেন আবু হানিফ মায় আল শাহ এবং পরবর্তী আমাদের যে সমস্ত মহাদিসিনরা আছেন তাদের কথার आलो के कुरानिकीम के बुजते मन गड़ा पथ मन गुजरे बाणी हिसाब सेलभे सालीन बुजे गीम झगड़ा पर्या मानु विभिन्न मत विभक्त मत विभक्त कुरान करीम কি এর আসল উদ্দেশ্য কি এবং কেন নাজিল এটা দিকে আলোচনা না করে অধিকাংশ আহুল কালাম বা যারা মতভেদে লিপ্ত বা যারা কথাবার্তা বেশি পছন্দ করে যারা আমল করতে না করে বিশ্বাসের ক্ষেত্রে তারা ভিন্নতা পোষণ করেছে তাদের মধ্যে বিভিন্ন মতের মত এবং পথের উদ্ভব হয়েছে দেখা গেছে যে এরা কোরআনে কারিম নিয়ে নয়টি মত বিভক্ত হয়েছে একদল বলতো যে কোরআন কারিম হচ্ছে এমন জিনিস যেটা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তারা সরাসরি আল্লাহর নামও বলে না তারা বলছে আকরুল ফাহাল অর্থাৎ এমন একটি বিবেক আছে যা কার্যকর বিবেক কার্যকর বিবেক থেকে যেটা মানুষের অন্তরের মধ্যে আকারে জন্ম নেয় বা মানুষের অন্তরের মধ্যে ফয়েদ আকারে অর্থাৎ কোনো কিছু আলো আকারে পড়ে সেটা তারা ব্যক্ত করে সেটা হচ্ছে কোরআন বা আল্লাহর বাণী জালিক এই পথের প্রতীক হচ্ছেন বেশিরভাগ যারা তথাকি দার্শনিক বলে বিখ্যাত মুসলিমদের মধ্যে তারা এই দার্শনিকের সে কথা বলেন তারা কখনো আল্লাহর অস্তিত্ব স্বীকার করেনি তারা মনে করে যে যে আকরুল ফায়াল আছে অর্থাৎ একটি বিবেক আছে যে বিবেক সবকিছু নিয়ন্ত্রণ করে সেটাকে আল্লাহতে আল্লাহর নাম দিতেও তারা নিষেধ করেছে সেটাকে তারা আকরুল ফায়াল বলে আখরুল ফায়েল তারা মনে করে যে সেটা হচ্ছে যে সে সর্বশেষ আসমা আকাশ সেটা আকুল ফায়াল এখান থেকে সবকিছু উচ্চারিত হয় মানুষের মনে তার মধ্যে থেকে কিছু আলো ফেলে সে আলো থেকে উচ্চারিত হয়ে কথা বের হয় সেই কথাই হচ্ছে মূলত এখন যেটাকে মানুষ বলে থাকে আল্লাহর কালাম বা কোরআন এটা হচ্ছে সেটা অর্থাৎ এর বাইরে আর কোন কিছু নাই সেটা এক ধরনের মানুষ এটা বলে থাকে নজিবুল্লা এটা কোন ইমানদার কখনো এই আকিদা পোষণ করতে পারে না আরেক ধরনের মানুষ আছে এই কোরআন নিয়ে দ্বিতীয় আরেকটি মত পোষণ করে তারা বলে থাকে যে কোরআন হচ্ছে আল্লাহ তালার এমন একটি বাণী যে বাণীকে আল্লাহ করেছেন এটা তারা বলে থাকে যে হচ্ছে এমন একটি বাণী যেটা আল্লাহ এক জায়গায় সৃষ্টি করেছেন সেখান থেকে সেটা এসে আল্লাহ অর্থাৎ তারা কোরআনকে মাখলুক বলে এবং তারা কোরআনকে সৃষ্ট বলে থাকে কোরআন আল্লাহ তালার বাণী আল্লাহ তালার গুণ সেটা সারা স্বীকার করে না এই জন্য এর থেকে বাছার জন্য বলে যে ভিন্ন জায়গায় তিনি সেটা তৈরি করেছেন সেখান থেকে জিবরিল নিয়ে আসেন মোহাম্মদ সাল্লাহ আসলামের কাছে তারা কোরআনকে স্বীকার করতে রাজি নয় তৃতীয় এক গোষ্ঠী আছে তারা বলে থাকে যে কোরানে একই জিনিস তারা একের বেশি কল্পনা করতে পারে না যে আল্লাহ তালা ভিন্ন ভিন্ন চিন্তা করলে ভিন্ন ভিন্ন ভিন্ন ভিন্ন চিন্তা কেন আসবে ইত্যাদি তারা বলে থাকেন যে আদেশ নিষেধ সংবাদ ভালো খবর বা অন্য খবর সব রকমের খবর এসবে একই জিনিস যদি সেটা আরবিতে বর্ণনা করা হয় সেটা কোরআন হয় যদি ইবরানী ভাষায় বর্ণনা করা হয় তখন সেটা তাওরাত হয় যদি সেটা সুরিয়ানি ভাষায় বর্ণনা করে ইনজিল হয় নামিবুল্লাহ আনজা লিক এই জাতীয় মত হচ্ছে ইবনুকুল্লাভের ইবনু কুল্লাব নামে বা কুল্লাবিয়া ফেরকা যেটা যেটা আশারি দেয়া অনুসরণ করা বর্তমানে সেই জাতীয় সেই সেই বাণী সেই আঁকিরা তারা পোষণ করে থাকে কখনো তা শুদ্ধ নয় এটা একটা ভুল মতবাদ এই মতবাদের উপরে একটা বিরাট গোষ্ঠী এখনো রয়ে গেছে বিভিন্ন দেশে আরেক গোষ্ঠী মনে করে থাকে যে কোরআনে করিম বিভিন্ন শব্দ যেটা জমা করেছে আল্লাহ তালা তার কোথাও সেটা সেখান থেকে প্রাচীনকালে সেটা এসে নাজিল সেটা নাজিল হয় তারা কোরানে করিম আল্লাহতালা সরাসরি বাণী হিসেবে বলতে রাজি নয় आल कलम करीम केल्ला कथा प्राचीनकाले कथा बोलने इच्छा छाटा मे कौल एट भूल पथे एक गोष्ठी एवस्थान करो मन करीम हम आल्ला কথা এবং ই তার তিনি যে ইচ্ছা করেন তিনি যে জ্ঞান আছে তার জ্ঞান এবং ইচ্ছারই বহিঃ প্রকাশ হচ্ছে কথা অর্থাৎ কালাম বলতে আলাদা কোন গুণ নাই আল্লাহ তালার এটা তার আল্লাহ তালা কালামকে তারা অস্বীকার করে থাকে এটা ইমাম রাজি নামে বিখ্যাত যিনি ব্যক্তি আছেন আমাদের তিনি এই মঠটি পোষণ করে থাকেন অনুরূপভাবে আরেকটি একটি মত আছে বিখ্যাত সেই মঠটি বলে থাকেন যে কোরআনে কারিম হচ্ছে মানান কায়ম বেদাতিহি অ কোরআনকারিম হচ্ছে আল্লাহ তালার অন্তরে কোন একটা অর্থ আছে সেই অর্থটা যেভাবে প্রকাশ করে মানুষ সেভাবে প্রকাশ করলে কোরআন হয় অন্য কোন যে নবী যেভাবে প্রকাশ করে সেই সেই নবীর কথা সেভাবে বের হয় কোরআনে করিম আল্লাহ তালার আল্লা অন্তরে আল্লাহ তালার কাছে থাকা তার সত্তাগের কাছে থাকা একটি অর্থ মাত্র নবী মহম্মদুর রসোল্লা সাল্লা সেটাকে আরবিতে বর্ণনা করার কারণে এটা কোরআন হয়েছে যদি সেটা অন্য ভাষায় বর্ণনা করতো অন্য কিছু হতো নাওয়াজ এটা আবু মনসুর মাতুরিদি মতবাদ এর খারাপ মতবাদ বোধ আর কিছু হতে পারে না এর অর্থ হচ্ছে কোরআন করিম অর্থাৎ আল্লাহ তালানী নয় কোরআন করিম এই শব্দ নাই এই শব্দ মোহাম্মদ পৌঁছায় নাই এই জাতীয় কোন কিছু যদি কোনো কেউ বিশ্বাস করে অবশ্যই সেটা কুফুরি পর্যায়ে চলে যাবে এজন্য এই জাতীয় আকিদা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আরেক গোষ্ঠী মনে করে থাকে যে কোরআনে করিম প্রাচীন এবং আধুনিক বিভিন্ন হতে পারে কোরনে করিমের এদের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই কোরআনে করিম শব্দ হতে পারবে না কোন শব্দ হলে সেটা গ্রহণযোগ্য হবে না শব্দবিহীন কোরআন তারা মনে করে থাকে ইমাম জুয়েনি এই আঁকিদা পোষণ করতেন অনেক গোষ্ঠী মনে করে থাকে যে কোরানে করিম তা আসলে তেমন কিছু নয় এটা মানুষের বানানো কথা নাহ্লাহ কাফেরদের মতো এটা যখন ভিন্ন ভিন্ন ভাষায় রূপান্তর করা হয় ভিন্ন ভিন্ন অবস্থায় পরিণত হয় এই জাতীয় আকিদে বিশ্বাসগুলো চলে আসছে কখন যখন কোরআন নিয়ে ঝগড়া শুরু হয়েছে যখন আল্লাহর কালাম বাণী নিয়ে ঝগড়া হয়েছে তখন শুধুমাত্র এই জাতীয় আকিদা বিশ্বাসগুলি এসেছে আমরা আগে বলেছি এগুলি ওই হবে যখন আল্লাহর বাণীর বাইরে মানুষ চলে যাবে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন যখনই মানুষ আল্লাহর বাণীর বাইরে অন্য কোন মতবাদ গ্রহণ করবে সেখানে মতবাদ আসবেই সুতরাং এই মতভেদগুলো আমরা সব উল্লেখ করলাম এই জন্য এগুলি কখনো যেন স্থান না পায় সবসময় যেন আমাদের স্থান পায় আল্লাহর বাণীর মহত্বতা আল্লাহর বাণীর সঠিক যা আমরা সেটাই যেন স্থান পাই এই সমস্ত আকিদা নিয়ে যখন কেউ আসবে আমরা বলবো যে আমরা এগুলি এই সমস্ত বিশ্বাস আমরা পোষণ করি না এগুলি ভুল বিশ্বাস ভুল আকিদা এগুলি আমরা এগুলি যারা বানিয়েছে তারা ভুল পথে আছে তাদের থেকে আমরা পরে সাবধান করব। আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন আসসালামাইকাইকম বরহমাত